ইমরান ইবনু হুসাইন রদুল্লাহ তালাহতে বর্ণিত নাবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমি জান্নাতের অধিবাসী সম্পর্কে জ্ঞাত হয়েছে। আমি জানতে পারলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী হবে দরিদ্র লোক জাহান্নাবীদের সম্পর্কে জ্ঞাত হয়েছে। আমি জানতে পারলাম এর বেশিরভাগ অধিবাসী নারী